بسم সসালামুক রিসম রহিম আলহামদুলিল্লাবিনাম সঈদুলমুর নবীনা মোহামদ বালা ওসহব আজমাইন আবাদ وقد قال المؤلف رحمه الله تعالى و ابن عمر رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال اذا امسك الرجل رجلا وقتله الاخر يقتل الذي قتل ويهبس الذي امسك رواه الدارقطني موصولا و مرسلا والصححه ابن القطان و رجاله ثقات الا ان البيهقي رجح المرسل اللهم صل निर्देश दान सल्लाहअलम जारमे अल्लाहबुल आलमीन दंडविधान अपराध ज निर्मूल सबसरियत शिग्री वास्तवयम आलोचनार विषयस्तु हम गुरुतर अपराध सम्पर् আজকে আল্লাহ তালাকে একটি হাদিস আছে আমরা এই পর্ব শেষ করবিত নীম সাল্লাম বলেন কোন ব্যক্তি যদি আর ব্যক্তিকে ধরে রাখে ওয়াকাত আল্লাহ আখার আর একজন ব্যক্তি তাকে হত্যা করে একজন ধরে রাখল আর আর খুন করল যদি এরকম করে তের শাস্ত কি হবে বল বলছেন ই তাকে হ্যা করে রাখা হবে জেলে আজীবন সারা জীবন মত পর্যন্ত তাকে জেলে বন্দী করে রাখতে হবে রাহু দারাকুতী এমাম দারাকুতনী হাদিসটিকে বর্ণনা করেছেন মৌসুলন অমর সালান এবং মুরসাল সনদে মুরসাল যাতে বলেন বলেছেন সাহাবীর নাম উল্লেখ না থাকি। মুরসাল হাদিসের ওপর আমল করা যাবে কিনা এ নিয়ে আলামের এই হাদিসটি সম্পর্কে দ্বিমত রয়েছে আসলে হাদিসটি মুতাসেল সনদ মিলিত নাকি মুরসাল অনেকে বলেছেন মুরসাল হুতাসেল যে বিষয়টি আলেম আলামারাই ভালো বুঝেন ইমাম হাফিজির শর্ত মোতাবিক হাদিসটিকে বলেছেন এমাম শাহখানী বলেছেন কালক আলী এরসাল আকসার অধিকাংশ সূত্র থেকে মুরসাল বর্ণনা করা হয়েছে যাই হোক এই হাদিস থেকে যে বিষয়টি জানলাম এই বিষয়টি হচ্ছে যে কোন একজন ব্যক্তিকে যদি কেউ ধরে রাখে সেখন করল না কিন্তু ধরে রাখল আর আর এক ব্যক্তি খুন করে দিল এর মাস আল্লাহ কি হবে হাদিস থেকে যে যে মাসলা জানলাম ধরে ধরে রেখেছে তাকে বন্দি রাখা হবে আর যে খুন করেছে তাকে কেশা আসে হত্যা করা হবে কেশা হত্যা করা হবে বিষয়টিতে আলমাদের ফোকাহাদের দিমত রয়েছে হামবেলি আলমারা বলছেন ফাত কোতাল যে খুনি তাকে হত্যা করা হবে পেশ আছে এতে কোনো মত নাই কারণ সে হচ্ছে খুন হত্যাকারী आर एक कुर जाके खुन, चे, खुन ना अशांति विशृखला सृष्टि ओकहत्या कर जोर थे एकजन बदले दस जन के खुन करते खुना खन इे বিরাট একমত রয়েছে যে মুসলিম সরকার ফরজ জনগণ এই কাজ করতে পারবে না কোন ব্যক্তি কোন সমাজের লোক এসব কাজ করতে পারবে না সুতরাং এই যে শরীয়তের দণ্ডবিধানগুলির ক্ষেত্রে সামাজিক বিচারে কিছু বাড়াবাড়ি করে এইসব যাইজ নাই আসলে সামাজিক বিচারে যে আজ সব বাড়াবাড়ি করে থাকে এগুলো অত্যাচার এবং এগুলি দিয়ে আরো অশান্তি সৃষ্টি হয় এগুলি দিয়ে আরো অশান্তি সৃষ্টি হয় যার ওপর উপর ভরসায় করবে যদি আদায় না করে সে আল্লাহর কাছে জবাব খনিকে হত্যা করার বিষয়টি জানলাম বলছেন যে যেই ব্যক্তি ধরে রেখেছিল সে যদি জানে যে এই ব্যক্তি যার জন্য আমি ধরে রাখলাম সে একে হত্যা করবে আমি যে ধরে রাখছি ওর আগে থেকে জানা আছে যে এ কে খুন করে দেবে তাহলে এই শাস্তি যে ধরে রেখেছিল তাকে সারা জীবন বন্দী রাখতে হবে আম্মা আমি যদি তার জানা না থাকে অনেক সময় রহস্য মজাক করে ধরা ধরি করে একে অপরকে ধরে রাখে কি ভাবছে যে ধরছি না ধরছি আর ও ধরে রাখলে ও বা কি করবে ধরবে অথবা এইটুকোনো ধমক টমক দিবে। কিন্তু আসলে খুন করবে ওর মনে যে অসৎ উদ্দেশ্য আছে খুনের উদ্দেশ্য আছে এটা জানা ছিল না কাহি এখন অফি মজাহিন যেমন হয়তো রহস্য মজাক করে অথবা খেলাধুলা করে এইসব করে অনেকে ধরে রেখেছিলাম ফেলি কারণ এই লোক যে মারা গেলো বা নিহত হইল তার কারণে নয় সে ধরে রেখেছে এই নিহত নাই যে মারুকাই তার মধ্যে উদ্দেশ্য এটা ছিল না যে তাকে সেক্ষণ করুক আমি ধরে রাখি হ্যাঁ ইমাম আহমদ রাহমা মজহাব এবং তার দলিল এই হাদিসটি যে হাদিসটি বর্ণনা করা হল যে মুরসাল বলা হয়েছে অধিকাংশ আলিম মুরসাল বলেছেন ইমাম মালিক রাহমা মত ভিন্ন রয়েছে দ্বিতীয় মত তৃতীয় মত ইমাম আবু হানিফা এবং সাফির চারজন ইমামের তিনটি মত হয়েছে যাকে আমি ধরে রাখছি একে খুন করে দেবে আগে থেকে জানা আছে মজাবে কি বলা হইল যে খুন করেছে তাকে কেশ হত্যা করা হবে আর যে ধরে রেখেছে তাকে সারা জীবন জেলে রাখা হবে মানে তাকে খুন করা হবে না তারপরে কেন দুই কেশ আসে হত্যা করা হবে একজনের বদলে এক জনের বদলে দুই জনকে যে খুন করেছে আর যে ধরে রেখেছে জানে যে ধর্মাবস্থা যদি পেয়ে যায় তো খুন করবে তাহলে দুইজনকে হত্যা করা হবে আর যদি তার এটা জানা না থাকে ও যে হয়তো একটু মারধর করবে ওয়াইন আমার যে সময় ধরে ছিল সেই সময় সে ভাবছিল যে একটু মারবে। আমি ধরিলাম ওকে ফাইন না হুক্তারুল কাতিল তাহলে খনিকে হত্যা করা হবে ওয়া ইউ কাবুল মুমশেখ ওকুবত সদিদ ও ইউসান তাহলে যে ব্যক্তি ধরে রেখেছিল আর তার ধরে রাখার কারণে এই খুন করতে পারল তাকে কঠোর শাস্তি দিতে হবে এবং তাকে জেলে বন্দী রাখতে হবে জেলে রাখতে হবে এমন সাউকানি রহমেলা যে হাদিসটি সামনে আসল আমাদের এই হাদিস আমলটা কি ঠিক বলেছে আলহাকাল আমাল ও বে মখতাজ আল হাদিস আল মজকুর যে উল্লিখিত হাদিসটি রয়েছে এর ওপর আমল করাটাই হচ্ছে ঠিক তৃতীয় মত রাহম বলছেন যেই ব্যক্তি ধরে রেখেছিল তাকে সারা জীবন জেলে রাখতে হবে না বরং তাকে কিছু শাস্তি দিতে হবে তাজির শাস্তি যাতে করে সে সতর্ক সাবধান হয় আগামীতে এবং অন্যরাও সতর্ক সাবধান এইরকম অপরাধ না করে তাজিরের বিষয়টি তাজিরের যে শাস্তিটি রয়েছে সেটা মুসলিম সরকারের ইচ্ছাধীন কেমন শাস্তি দিলে এই অপরাধ দমন করা যাবে সেটা এমামুল মুসলিমিন বা খালিফাতুল মুসলিমিন বা মুসলিম সে রাজাই হোক আর রাষ্ট্রপতি হোক से सीधान देवि अथवा राष्ट्रपति शासक आदालते हाकिम जजे रतनीधि सरकार दीता एक रकम हाई नीधर दिल अपराध दमन कर चल शासक इच्छार निर्भर कर এ হচ্ছে তাজির তাজিরের মধ্যে একটি হচ্ছে বন্দি রাখা তাজির আল হাবসম আব তবে এমাম আবুানি সাফি তারা বলছেন জেলে রাখবে কিন্তু চিরকাল জেলে না এক বছর দুই বছর পাঁচ বছর দশ বছর যেটাই ইচ্ছা মনে করবে যে এটা করলে এই ধরনের অপরাধগুলিকে দমন করা যাবে তখন তোর হামবেলিরা বলছেন যে সারা জীবন জেলে বন্দি রাখতে হবে ওয়াই আন্না হফসা মকুল ইস্তেহাদ এমাম তুলিল মদ্যি হা আবু হানিফা শাফি রাহম তারা বলছেন যে এটা দেশের যে শাসক এমাম দেশের শাসক যে আছে মসজিদের এমামত যে ছোট এমাম শুধু মসজিদের এমামত আর আসল এমাম হচ্ছে এমামতে অজমা যেটাকে বলা হয় বৃহৎ এমামত সেটা হচ্ছে মুসলিম দেশের শাসন ক্ষমতা মুসলিম শাসক হচ্ছে ইমাম তো দেশের শাসক ইশতিহাদ করবে যে এই রকম অপরাধী অপরাধীর পার্থক্য আছে একই অপরাধ করেছে তারপরে পার্থক্য থাকতে পারে একজন অপরাধী জীবনের প্রথম এটা হচ্ছে তার রেকর্ড। আর এর দু চারটা কাণ্ড করে রেখেছে হ্যাঁ বিভিন্ন অপরাধে জড়ি আছে তার আগেরও মেলা কেস আছে বা তার সম্পর্কে কি আছে মেলা অভিযোগ আছে রিপোর্ট আছে সুতরাং শাস্তি ভিন্ন হবে এটা সরকার সিদ্ধান্ত নেবে আর এইরকমটা হয় সৌদি আরবে সৌদি আরবে দেখা হয় যে এর আগে ওর কোন ফাইলে কোন খারাপ রিপোর্ট আছে নাকি একজন প্রথম চুরি করেছে বা একজন কোন অপরাধ করেছে এই প্রথমবার না এর আগেও করেছে দেশের শাসক তাকে দীর্ঘ সময় জেলে রাখবে না অল্প সময়ে রাখবে সেটা দেশের শাসক ইজতেহাদ করবে ল্যান না তাদি বহু কারণ উদ্দেশ্য হচ্ছে তাকে উচিত শিক্ষা দেওয়া এলাল মে মাসুদ তাকে একবারে না মরলে জেল থেকে বেরোতে দেব না এটা আসলে করা আদব দেওয়া এই ছিল এমামদের উক্তি আলম তারপরে যে হাদিসটি রয়েছে সেটা হচ্ছে মুসলিম যদি মুসলিমকে খুন করে তাহলে পেশাস যদি মাফ না করে কি যদি অমুসলিম খুন করে তাহলে সাস কারণ মুসলিম আল্লাহ রব্লার প্রতি ইমানের কারণে সে কাফিরের চাইতে শ্রেষ্ঠ তার রক্তের মূল্য বেশি আজকে আপনি কমজোর সেই জন্য মনে হয়েছে যে মুসলিমের রক্ত সব চাইতে সস্তা কিন্তু না মুসলিমের রক্ত নবী করিম সাল্লাহ বলছেন যে কাবার চাইতেও বেশি মূল্য রাখে জি কাবার চেতে বেশি মর্যাদা সম্মান রাখে এটা হচ্ছে দিন এটা হচ্ছে ইসলাম জি তো দুটো অবস্থা হয়ে গেল মুসলিম মুসলিম কে খুন করেছে কাফের খুন করেছে কোতে আলিক মুলকে শাস হত্যার বদলে হতো কিন্তু কোন মুসলিম যদি কোন কাফের কে হত্যা করে দিয়ে থাকে তো মুসলিমকে কি কাফের রক্তের বদলে তাকে হত্যা করা যাবে না অন্য কোন শাস্তি এমনি ছেড়ে যাবে না কারণ অমুসলিম কাছে বলে একজন হত্যা করা হবে কা এর বদলে তাহলে দিলেন যে আল্লাহ বিশ্বাস রাখে তাকে আল্লাহ অবিশ্বাসী সমান করে দিলেন জান্নাতিকে জান্নামী সমান করে দিলেন আপনি আসবুল না আসাবুলনা যেমন চোখওয়ালা ব্যক্তি আর অন্ধ সমান আল্লাহ কোরআন করে বলেছেন আলো আর অন্ধকার সমান নাই কিন্তু তার অপরাধ হয়েছে আর আর একজন আল্লাহর প্রতি বিশ্বাস রাখে না দুজনের অত সমান না সমান নয় এই মর্মে হাদিস হাদিস এর আগে আলী রাজি তালান সম্পর্কে হয়তো মনে আছে আপনাদের যদি না মনে থাকে তো স্মরণ করিয়ে দেবো কিন্তু জিজ্ঞেস করো আর একটি আমাদের আছে আব্দুর রহমান আব্দুর রহমান ইবিনী বর্ণনা করছেন যে নবী করিম সাল্ল আলী ওসাল্লাম একজন মুসলিমকে একজন অমুসলিম যার সাথে চুক্তি ছিল তাহলে অমুসলিম কাফের কাফের তিন ভাগে বিভক্ত মনে রাখবেন কাফের হচ্ছে এক জিম্মি যারা মুসলিম দেশে জিজিয়া দিয়ে নিরাপত্তা লাভ করেছে তাদেরকে জিম্মি বলা হয় সুরাই তোবাতে যে জিজিয়ার কথা করানি করিম আল্লাহ রহমান উল্লেখ করেছেন যদি ইসলামী আইনের বাস্তবায়ন থাকে তাহলে জিজিয়া দিয়ে নিরাপত্তা হাসিল করেছে আর আর একজন হচ্ছে মুস্তামান করা হয়েছে মুসলিম দেশে বসবাস করে না কিন্তু মুসলিম দেশে অনমতিক্রমে প্রবেশ করেছে স্থায়ী নয় হয়তো অস্থায়ী জন্য যতদিনে নিরাপত্তা দিয়েছেন ততদিন সে নিরাপদ হয়েছে মুস্তামান নিরাপত্তা দেওয়া হয়েছে আর আর কাফের হচ্ছে হারভি যে যুদ্ধ লাগিয়ে রেখেছে মুসলিমের সাথে যুদ্ধ বাদিয়ে রেখেছে যে কাফের সম্প্রদায় হারবিদের রক্ত হালাল শুধু হারবিদের রক্ত হালাল কারণ সে যে কোন সময় মুসলিমকে খুন করার জন্য প্রস্তুত হয়েছে খুন করছে সুতরাং তারা বাকি কথা হলো যাকে নিরাপত্তা দেওয়া হয়েছে ক্ষণস্থায়ী সেও নিরাপদ অথবা যাকে স্থায়ীভাবে নিরাপত্তা দেওয়া হয়েছে যেমন অনেক মুসলিম দেশে বা অধিকাংশ মুসলিম দেশে অমুসলিমরা সেখানে বসবাস করছে যদিও আজ জানাই তারপরও সেখানে তার নাগরিকত্ব অধিকার হিসাবে নিরাপত্তা দেওয়া ব্যক্তির খনের বদলে যার সাথে চুক্তি ছিল হয় সে জিম্মি ছিল জিজ্ঞেদ অথবা তাকে নিরাপত্তা দেওয়া হয়েছিল মাহে যার সাথে চুক্তিতে আবদ্ধ ছিল মুসলিমরা ওয়াকাল चाहते निकटवर्ती चुक्ति पूर्ण करुक्तिपूर्ण मध्य सब चाहते बहुत चुक्तिपूर्ण कर चुक्ति कखो भंग करा कारो साथश्रुति बर्खेलाफ करा इमाम अब्दुल्ला ফ তার একটি কিতাব রে জাহী করেছেন উল্লেখ করে সাহাবীর নাম উল্লেখ করে যে হাদিসটিকে মিলিত সনাদ মু সোনাতে বর্ণনা করেছেন কিন্তু হাদিসের সনদ একবারে দুর্বল ওয়াইসানাদ মৌসুল ওয়াহিন যেটা মুতাসেল সনদ তার सनदे दुरबल हादिसय गलम जई दूर हादीसिमस्लिम के खुन कर पेशाज काफेद मुसलिम के खून कर पेशाज रकमिम जी काफे खून कर हार भी ना महद अर्थात से जिम्मी अथवा মুস্তাহ নিরাপত্তা হাসিল করেছে মুসলিম শাসক বা মুসলিম যেকোন ব্যক্তির পক্ষ থেকে তাহলে তাতেও কেস আসতে হাদিস সহিদ যেহেতু সহিফ হয়েছে ওলামাদের আইম্মাদের দ্বিমত হয়েছে দুটি মত রয়েছে এই সম্পর্কে আপনাদেরকে শোনাই প্রথম মত হচ্ছে এমা বাবু হানিফা রহমা मुसलिम के काफे बदले हत्या चुक्ति मुस्तमान दिल्ली से निरापद से देश नागरिक अथवा बहुत भिसाने खुन कर दिल्ली खुनर बदल की मुसलिम के खुन करके खुन कर मुस्लिम से जो मुस्लिम के কেশ কি করা হবে খুন করা হবে মত হচ্ছে তোমাদের কেশ হাস রক্তের বদলে রক্ত ফরজ করা হয়েছে জি তারপর কেসা আহায় আুন আম আমায়াত তোমাদের জন্য কেশাস খুনের বদল খুনের বাস্তবায়নে প্রাণ রয়েছে বহু লোক বেঁচে যাবে আর কেউ খুন করা সাহস করবে না এই পেশ করেছেন প্রত্যেকটি ক্ষেত্রে সেটা ফিট করা যায় না তাই বলছেন যে তার দলিল হচ্ছে সাধারণ দলিলগুলি যে আয়াতগুলিতে ইঙ্গিত করলাম তার মধ্যে একটি আয়াত হস কুমফলিয়া উলিল আল বা তার কাছে ক্ষেত্রে দণ্ডবিধানের ক্ষেত্রে যে কোন ধর্মের হোক না কেন যদি খুন করে থাকে তো খুন করা এটা হচ্ছে হানাফি মজাব আর এর উপরেই আমল করেছে ভাস্যকর বলছেন মেশরের আদালত মিশর আদালতে এই হুকুমে রয়েছে মোগল আমলে এই ছিল কারণ হানাফি ফেকার ওপরই আমল ছিল মোগল আমলে ভারত উপমহাদেশে যার ফলে এই বিধানই ছিল আর তারপরে যখন ইংরেজরা সারা পৃথিবীর মুসলিম দেশ দখল করলো আর তারপরে ইংরেজরা ছেড়ে দিয়ে গেল তখন তাদের আইন কানুনও দিয়ে গেল যে আমরা পশ্চিমা আইন টাইন দিয়ে গেলাম এগুলো দিয়ে তোমরা বিচার করো তোমরা ইসলামকে তোমরা মসজিদ আর মাদার সাথে সীমিত রাখো মুসলিম শাশুরা সাদরে গ্রহণ করলিমারা কি বলছেন তবে বাকি থাকলেন চারে মামের মধ্যে এম সাফ মালিক এম মাহমদ রাহিমিয়ান বলছেন আম্মা মজাহুরামা অধিকাংশ আলমারা ওয়ামি সালাসা অধিকাংশ আলামাদের এটা করা যাবে না যেকোনো ধরনের কাফের হোক যেমন বললাম সে হার্বি হলে তো করা যাবে নাসলাম অথবা স্থায়ী স্থায়ীভাবে মুসলিম দেশে বাস করে অথবা অস্থায়ী शर जो चुक्ति आज से लोक जगह पे विशादी मुसलिम देश आसे फेरा क्यों ना दलिल तो आलिल छातीसलिम कारण काफे मुसलिम समान निश्वासी आल्ला के विश्वास करना परकाल विश्वास करना जान जान विश्वास करना ने क्या भलो क्या करा শাস্তির ভয়ে পাপ থেকে বাঁচে না কথা ঠিক না? একজন মুসলিম আল্লাহ বিশ্বাস করে পরকালে বিশ্বাস করে রসুলে বিশ্বাস করে আল্লাহর আসমানি বিধানে বিশ্বাস করে এবং সে নিজেকে স্বাধীন মনে করে না যে যা ইচ্ছা তাই বলবো যা ইচ্ছা তাই করব ঠিক কিনা একজন মুসলিম অসম্ভব এটা যদি শুধু মুসলিম হয় সে শৈতান পদস্কলন ঘটিতে পারে কিন্তু যা ইচ্ছা তাই করব যা ইচ্ছা তাই বলবো না এটা মুসলিম করতে পারে না মুসলিম আল্লাহ যা অনুমতি দিয়েছেন তাই করব তাই বলবো আর যাল নিষেধ করেছেন তা আমার জন্য নিষিদ্ধ যা ইচ্ছা তাই খাব এটা মুসলিম করতে পারে অসম্ভব তাই খাবো গোরু খাবে খাসি ছাগলও খাবে উঠো খাবে আর শুকুর কি একজন মুসলিম পারবে পানিও খাবে জুসও খাবে মদও খাবে কাফের কি একজন মুসলিম পারবে না অসম্ভব দুজন এত পার্থক্য জি হ্যা তারপরে একজন মুসলিমকে কাফের বদল হত্যা করা হবে না হবে না এইরকম নে আশা একজন মুসলিম যে কোনো ভালো কাজ করে আল্লাহর কাছে এর প্রতিদানের আশা রাখে যে কোনো গোনা পার্থে আল্লাহর প্রতিদানের আশা রাখে কিন্তু একজন কাফের যদি ভালো কাজ করে তাহলে জানতে হবে যে তার মধ্যে মানবতা আছে মানবতার খাতিরে ভালো কাজটা করতে তাই না জি একটা মন্দ কাজ করে না একজন কাফের তার মধ্যে মানবতা আছে একজন কাফের মদ খায় না কিছু জন্য তার রাজাবার ভাই আছে জাহ্নামে যেতে হবে অমুল খাবায় সমস্ত পাপের মূল না কিচ্ছু নেই মানবতা আমাকে খারাপ লাগে আমি মদ খাই না এ কথাই বলবে একজন কাফের তাই না কত পার্থক্য একজন মুসলিম তাই বলছেন এই তিনজন এম বা অধিকাংশ ওলামার আলিয়ান্নাল কাফির আল্লাফিউল মুসলিম কাফের মুসলিমের সমান হতে পারে না কাফের যদি মুসলিমকে খুন করে তাহলে কাফের কে হত্যা করা লিয়ান্ন আলা কারণ যে শ্রেষ্ঠ তাকে যে শ্রেষ্ঠ নাই সে হত্যা করেছে সুতরাং তাকে হত্যা করা হবে সুতরাং জিম্মি অথবা কোন নিরাপত্তা হাসিলকারী মুস্তাহমান যদি একজন মুসলিমকে খুন করে তাকে হত্যা করা হবে যদি নিরাপত্তা ছিল তার কিন্তু সে নিরাপত্তাকে নিজে বিঘ্নিত করেছে নিরাপদ ছিল তার জানমাল নিরাপদ ছিল কিন্তু সে একজন মুসলিমকে খুন করার কারণে তার ওপর কেশের বাস্তবায়ন ফরজ হয়েছে যেমন একজন মুসলিম মুসলিমের রক্ত আল্লাহর কাছে বড় মর্যাদা রাখে কিন্তু মুসলিমকে খুন করে দিল তখন তার ফরজ হয়ে গেল জি দলিল কি একটা তো যুক্তি হল যে কাফের মুসলিমের সমান নাই কিন্তু দলিল কি আলী রাজি আল্লাহর হাদিস কারো মনে আছে নম্বর হাদিস এই আমরা পড়েছি জিজ্ঞেস করছেন তার ছাত্র আবু জাহাইফা যে আপনাকে বিশেষভাবে রসুল উল্লা আসালামকে কিছু দিয়েছিলেন স্পেশাল কোন এলএম যে স্পেশাল এলএম দাবি করে যে আলী আলী বংশকে দেওয়া হয়েছিল হ্যাঁ दबी करा दावी मारिफुती कलभ थे सिलसिलाई आलिंग पीर तलमिली जी बनेम जी हाँ मारिफती एलेम लुकायित गोपन किस तथ्य आलि परिवार के दवा जेटी के दवाईनी পার্থক এতটুকু সুফিদের মাঝে আর এদের মাঝে ছাড়া সব কাফের হয়ে গেছিল মোরতাদ হয়ে গেছিল জি এ হচ্ছে রাফেজি শিয়া যারা রাসুল উল্লা সাথী সঙ্গে কে সবচেয়ে নিকৃষ্ট মনে করে চিন্তা করুন আপনি যদি কারো মানহানি করতে হয় তাহলে বলতে হবে যে দেখেন এর ছাত্রগুলো কত খারাপ কিনা আমাকে খারাপ বলার দরকার আপনাদেরকে খারাপ বলে সেন্টারে যা কিছু শিখানো হয় না বোঝা গেছে কিনা অসৎ উদ্দেশ্য এটা হচ্ছে ইহুদিদের ষড়যন্ত্র আব্দুল্লাহিন এই জন্ম দিয়েছে এই সিয়াদেরকে রাফেজ এই ইহুদি এমানের ইহুদি ছিল সাবা। देखो बे तो इसलमेर शत्रुता क्षति करते उद्देश्य हम जो मानसर अंतरे विश्वास जन्मे देवे मोहम्मद रसुरार मूल छोमीजे तर पिता এখনো কিতাব ছাপে জি আলহকুমাত ইসলাম এই কিতাব যে এই মুসলিম জাতির ফিতনা আর বিশৃঙ্খলা অশান্তির মূল হচ্ছে কি করে তারা সফল হয়েছে যখন এটা মানুষকে বিশ্বাস করিয়ে দিল যে মোহাম্মদ রসুল্লাহ সাথী সঙ্গীরা সব অসৎ ছিল হয়ে গেছিল গিয়েছিল। যখন তারাই কাফিল আর তাদের মাধ্যম ছাড়া কোরআন করা। তারপরে এসে সেটাকে কোরআনে মুসাফের আকার দেওয়া উসমানাজি আল্লাহ করেনি অবাক সিদ্দিকার করেনি এরা তো সব কাঁফের শিহাদছে হাদিস সংকলন হাদিস যে মুখস্থ ছিল কারা মুখস্থ আল্লাহ তোমাদের কে গাভি জবাই করতে বলছেন এর রাফেজি শিয়াদের কাছে গাভি হচ্ছে আয়েশা আয়েশা কে জবাই করা আর এদেরকে এক শ্রেণীর সন্নি পোশাক ধারীরা মনে করে এর আইডিয়াল এরা আমাদের জন্য আদর্শ আমাদের দেশের নারীদেরকে ওইভাবে রাস্তায় বের করতে হবে ইসলামী আন্দোলনের জন্য যেমন জন্য খোমাইনের যে বিপ্লব এসছে সেই বিপ্লব আমাদের জন্য আদর্শ আর এক গুমরা আর এক গুমরা যারা সুন্নিদের মুখোশ ধারণ করে আছে কিন্তু আসলে সন্নি না বলছিলাম সাহাবাহিক যখন বিশ্বাসযোগ্য নন আস্থা নন তারাই কাফের মোরতাদ তাহলে তারা যেসব বহন করে নিয়েছে এগুলো আস্থা করা যাবে আস্থা করা যাবে না এটা হচ্ছে শিয়াদের মতো নকল করছি না কুফর কুফর কুফুর না বাসাদ কুফুরি কথা নকল করা কুফরি হয় এটা হচ্ছে তাদের এই ষড়যন্ত্র এই চোরা রাস্তা দিয়ে ইসলামকে ধ্বংস করেছে যখন তারাই অসত্যোকেরা যেসব কোরআন করেছে এটা তো বিশ্বাসযোগ্য নয় যখন বিশ্বাস করা যাবে না তাহলে ইসলামী শরীয়ত বিধান বাতিল আউজ্লা হেইটে এত দূর পৌঁছেছে এই ষড়যন্ত্র সাবা ষড়যন্ত্র এ এশিয়া আফিজের মাধ্যমে जीजा सब हसैन हसैन आलि চ্ছা কাহিনী আলী রাজিয়াল্লাহ তালান জবাব দিলেন কসম করে যে না আমার কাছে কিছু নেই একমাত্র কি আছে আবার শুনে আপনাদেরকে আর কিছু আছে ওহির সে আল্লাহর কসম করে বলছি শপথ করে বলছি যিনি শস্যকে বিদীর্ণ করেন জ্ঞান আমার আছে ইতিহান কোরআন সম্পর্কে যে জ্ঞানটা দেন কোরআন বুঝার তফসিরের জ্ঞান কোরআনের যতটা যাকে আল্লাহ দিয়েছেন আমাকে যতটা আল্লাহ দেন ততটা আছে আমার কাছে যেমন আব্দুল আব্বাস বড় মুফাসের সাহাবি ছিলেন মহাজ কোরআনের মুফসের ছিলেন এইরকম বউ সাহবাকার উমর ওসমান সকলে কোরআন এ কারিম জ্ঞানী ছিলেন সবসময় সবচেয়ে বেশি তেলাহকারী ছিলেন কোরআন এখানে আল্লাহ মানে আজকাল তো পুস্তিকা হয় শ্রী যুগে কাগজ ছিল না যে পুস্তিকা বা পুস্তক সহিফা একটা একটা হয়তো ফলক যাতে কিছু লেখা আছে কি আছে তাতে যেটা তিনি রেখেছিলেন কি ধরনের খুন হইলে হ্যাঁ কতটা দিয়াত দিতে হবে রক্তপণ দিতে হবে জি হ্যাঁ কি বয়সের হইতে হবে একশো ইত্যাদি কাতালে আমাদের ইচ্ছাকৃত হইলে কি দিতে হবে কি দিতে হবে কি মুসলিমরা যদি কাফের কাছে বন্দী হয়ে যায় জেহাদি গিয়ে তাহলে তাদেরকে যে ছাড়াইতে হবে মুক্ত করতে হবে সব বিষয় এই বিষয়টি আছে এর ফজিলত হ্যাঁ গুরুত্ব ইত্যাদি বিষয়টা আছে এই বিষয়টি আছে হাদিস রাহুল বুখারি ইমাম বুখারি রাহমা হুল্লা বর্ণনা করেছেন হাদিসটি এবং এই হাদিস একশো এগারো নম্বর হাদিস বুখারি ওয়াল্লা মুসলিমন বেকাফেরিন কোন মুসলিম কে কাফের বদলে হত্যা করা যাবে না এখন মাসলায় ফিরে আসে এই বোখারের হাদিসটা কি বিপরীত নয় তার মজাবটি কথাটি উল্টা হচ্ছে এটা বলা ঠিক না কিন্তু কারণ এখানে হাদিস সম্পর্কে বেয়াদ বুঝতে পেরেছেন হ্যাঁ যদি বলা হয় অমোক ব্যক্তি ছোট বড় বিরোধিতা করেছে এটা ঠিক কিন্তু বড় অমোক অমুকের বিরোধিতা করেছ বলা যাবে না, ভুল কথা বুঝছেন কথা ঠিক আমাদের বিরোধিতা মানে দুর্বল আপনি তাহলে আসল জায়গায় আছেন বোঝা গেছে কিনা বে দি এটা বলতে হবে কি আমাদের পারিবারিক সমস্যায় আমার অমুক ভাই বা আমি আমার বাপের বিরুদ্ধে আছি বা বাপের বিপরীত मत आदि हादीस फतुआ हमहबर इच्छा करतेम आबरमे हदीस सही बखारि संकलन है মানুষের মুখ মুখে মুখে ছিল অথবা কারো কাছে কোন কিছুতে লিখা ছিল কিন্তু একসাথে হাদিস সংকলন যেহেতু হয়নি তার কাছে হইতে পারে নি বিশ্ব সুসূত্রে হাদিসটি পৌঁছেনি কিন্তু পরবর্তীকালে দেখা গেছে যে এটা একটু সহিদ নবী করিম শাসম স্পষ্ট ভাষায় বলেছেন যে কোন মুসলিমকে কা ফেরে বদ করা যাবে না হইতে পারে রাহমালার কাছে ওই যে জয়ীফ হাদিসটি সেই হাদিসটি পৌঁছেছিল যে সুরুল্লাহ একজন মুসলিমকে আলোকে তিনি নবিস কাতাল মুসলিম বে কাফির হাদিস টি হচ্ছে দুর্বল হাদিস হাদিসের সামনে রাখা যাবে না সহি বিশুদ্ধ হাদিস কে দুর্বল হাদিস দিয়ে রেজেক্ট করা যাবে না রাদ করা যাবে না সেখানে তারা বলেছে যে না কোনো মুসলিমকে কাফের বদলে হত্যা করা তবে একটি বিষয় রয়েছে যদি কোন মুসলিম কোনো কাফেরকে হত্যা করে আর এই হত্যার কারণে বিরাট ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে বিশৃঙ্খলা সৃষ্টি হবে এটা সাধারণ বিষয় নাই এটা বড় আকার ধারণ করবে তাহলে সেই ক্ষেত্রে মুসলিম শাসক তেসাশে তো হত্যা করতে পারবে না এমনকি হত্যার শাস্তি পর্যন্ত দিতে পারে আর একটা অবস্থা আছে উল্লেখ করেছেন সেটা হচ্ছে মানুষকে প্রতারিত করে হত্যা করা ধোকা দিয়ে হত্যা করা যেটা কাতুল গিলা সামনে একটা হাতি চাস আর একটা একটা হচ্ছে যে সামনে লড়াই করতে গিয়ে মারামারি করতে গিয়ে মেরে দিল অথবা অস্ত্র নিয়ে আসছে ওর সামনে অস্ত্র দেখছে আর মেরে দিল তার সেই সময় আত্মরক্ষার জন্য চেষ্টা করলে করতে পারে ঠিক কিনা একটার লোককে অস্ত্র নিয়ে মারতে যাচ্ছে ও পালাতে পারে আত্মরক্ষা করতে পারে একটা সুযোগ আছে আর একটা হত্যা করা হচ্ছে যে তাকে ধোকা দিয়ে মারা ধোকা দিয়ে মারাটা বিভিন্ন রকম হতে পারে ও বুঝতেই পারে আমাকে মারবে দাও করেছে বন্ধুরা হত্যা করে আমার দাওয়াত বেঁধে মেরে দিল ও ভাবতে পারিনি যে আমাকে মারার জন্য ডেকেছে অথবা খাবারে বীজ দিয়ে দিল হ্যাঁ চলো বন্ধু যাই অমুক দেশে ফিরে আসি যাই একটু সিঙ্গাপুর ফিরে আসি সিঙ্গাপুর নিয়ে হোটেল গিয়ে ও কেন করে গোন্ডা লাগিয়ে দিচ্ছে মারার জন্য বিশৃঙ্খলা সৃষ্টি করা যারা ধরেন দূত হিসাবে আছে আপনার কূটনৈতিক সম্পর্কে ঐসব লোককে যদি তাদের হস্তক্ষেপ করে অথবা বিরাট ধরনের একটা সমস্যা হবে আজকাল মুসলিম আর তারপরে এটা বড় আকার ধারণ করতে পারে একজন শত না একজন বলার লোক নেই একজনকে আফের কে হত্যা করে যদি কেউ দেয় তাহলে সেটা সারা বিশ্বের মিডিয়াতে এমনভাবে হাইলাইট করাবে আরে বাপরে বাপ কি হয়ে গেছে বিশাল কিছু হয়ে গেছে তাই না তাহলে রকম ক্ষেত্রে सरकार सिद्धान धोखा दिए मार्ले मार्ले नंड हिस्याटोते फिखी पार्थक्य पार्थक्य कि कैसा हत्या हत्यार अधिकार सरकार राखे ना के राखे हत्या कर लोक स्त्री मेरा स्वामी सूतरासल कैस ख चीज सरकार तुम्हें जेहे क्षमा करा सूतरा तुम से हत्या करमा चाओ क्षमा चाहले क्षमा करबा আচ্ছা ঠিক আছে টাকা পয়সা নিয়ে ক্ষমা করে দাও ঠিক আছে রক্তপণ চাই তো রক্তপণ নিতে পারে তারা সরকার ওখানে হস্তক্ষেপ করতে পারে না তোমাদেরকে দিয়ে নিতে দেবো না তোমাদেরকে ক্ষমা করতে দেবো না এটা করতে পারবে না বুঝতে পেরেছেন কিন্তু যখন হদ বলবেন ধোকা দিয়ে মারা প্রতারণা করেছে আমি বসে এখানে মিটিংই করছি বসে গল্পগুজবি করছি পেছন দিক থেকে মেরে দিল চোখের আড়াল থেকে এমন ভাবে আঘাত করলো মেরে দিল তো এইরকম যদি মারা হয় সেই ক্ষেত্রে তখন আর যে নিহত ব্যক্তি তার পরিবারের হক থাকছে না সেটা সরকারের হক মুসলিম শাসকের হক মুসলিম শাসক তাকে হদে দণ্ডবিধান এই ক্ষেত্রে পরিবারের লোক যদি বললাম আমরা মাফ করলাম সরকার বল আমরা মাফ করলাম না কারণ এর মাধ্যমে বিশৃঙ্খলা সৃষ্টি হবে এটাকে বলা হচ্ছে গিলা মানে ধোকা দিয়ে হত্যা করা এই বিষয়টি সামনের হাদিস আসছে কোন মুসলিম হত্যা করে শরীয়তের বিধানে ইসলামিক আদালতে হত্যা করা যাবে না অধিকাংশ অলামদের নিকটে ঠিক না এটাই মাসলা না কিন্তু তার মানে এই না যে অপরাধ করেনি বড় অপরাধ করেছে সহিব আর একটি হাদিস এখানে লাগিয়ে দি তাহলে আরো স্পষ্ট হবে নবী জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না জান্নাতের সুগন্ধি পাবে না লামিয়ার জাননা আর এক জঙ্গিরা সন্ত্রাসীরা এগুলোকে জেহাদ মনে করে যে কোনো হোটেলে গেলাম আর যাওয়ার পরে কোন কাাম অথবা রাস্তাঘাটে কোথাও না শরীয় বিধান তাকে আলাদা আর অথবা সরকার ঘোষণা করে যুদ্ধ লেগে আছে তাদের সাথে যুদ্ধ সেটা আলাদা রণক্ষেত্রের কথা কিন্তু অমুসলিম হইলেও তাদেরকে হত্যা করা যাদেরকে আল্লাহ নিরাপত্তা দিয়েছেন শক্ত হারাম যার ফলে জান্নাতের সুগন্ধি পাবেন না এবং বড় অপরাধ করল তারপরে যে বিষয়টি ধোকা দিয়ে বা প্রতারণার মাধ্যমে হত্যা করা এই বিষয়টি বর্ণিত বা লোককে ধোকা দিয়ে প্রতারণা করে হত্যা করা হয়েছিল দেশে ঘটনা ঘটে ফা উমার উমার খিলা ছিল তিনি বললেন যে আহল যদি সানাহ সমস্ত লোক এর খনের সাথে জড়িত থাকত একটা শহর সান আহ হচ্ছে এমন রাজধানী একটা বড় শহরে কত লোক থাকতে পারে হ্যাঁ लक्षाधिक लोक हजार लोकवासी जड़ित बालक हत्या बदले तरह सक हत्या करत शत लोक के हजार हजार लोक हत्या कर सबादी जड़ित कि এখানে যেহেতু সংক্ষিপে আছে সহিজলারে হাতিস রয়েছে যে পাঁচজন বাড়ি প্রতারিত করে তাকে হত্যা করেছিল তখন উমার হাজি এই পাঁচজন সাতজন যারা এই খুনের সাথে জড়িত ছিল সকলকে একজনের হত্যার বদলে কি করেছিলেন হত্যা করেছিলেন তারপরে কথাটি বলেছেন আমি তো পাঁচজন সাতজন হত্যা করলাম যদি খনের বদলে এই হাদিস দ্বারা বোঝা গেল ভাষ্যকার বলছেন শেখাল একজনের বিনিময়ে এক দলকে হত্যা করা যাবে ওহ মজাহাবাহিরা এটি হচ্ছে অধিকাংশ আলমাদের মতাম একমত ছিল এবং সাধারণ সমস্ত ফোকাহ কেরাম মানে অধিকাংশ ফোকাহে একমত যে এক দলকে হত্যা করা জাহাবিল ওয়াহেদে একজনকে খুনের কারণে যেহেতু সবাই জড়িত এক দল যারা জড়িত রয়েছে তাদেরকে খুন করা যাবে কারণ যদি ছেড়ে দেওয়া হয় একজনকে মারলেন যে ওদের মধ্যে মূল ব্যক্তি খুঁজে একজনকে মারলেন বাকিগুলো সবাই কিন্তু অস্ত্র নিয়ে আছে সবাই মারছে সবাই খুন করার জন্য প্রস্তুত জি আরো এরা খুন করতে পারে এই সম্ভাবনা রয়েছে এটি হচ্ছে হলর মত। প্রতারিত করে হত্যা করা এর এই সম্পর্কে ইতালাফ রয়েছে আলমা আহমের আর প্রতারণার হত্যা কেমন হয় ইতালাফ বলার আগে প্রতারণার হত্যা কেমন হয় এ সম্পর্কে সৌদি আরবের যে ফতুয়া বোর্ড দায়মা স্থায়ী যে ফতুয়া কমিটি তাদের একটি ব্যাখ্যা রয়েছে সেটি আপনাদের সামনে সংক্ষেপে তুলে ধরছিহা বলছেন যে ধোকা দিয়ে হত্যা করা হচ্ছে ইচ্ছাকৃতভাবে ভাবে সীমালংঘন করে এমন ভাবে হত্যা করা যেটা হচ্ছে কোন ধোকা দিয়ে অথবা নিরাপদ মনে করছে আমদির সাথে খাওয়া দাওয়া করছেন আপনি বসে আছেন চলাফেরা করছেন তার সাথে নিয়ে আপনাকে ঘুরছে সেটা যেভাবে না কেন যেমন তারপর উদাহরণ দিচ্ছে বা কাই ইয়াক হাতে একজনকে ধোকা দিয়ে ডাকলো তারপরে তাকে একবারে নিরাপদ স্থানে যেখানে ও ভাবছে যে আমার কোন চিন্তা নেই দেখতে পায় না পৌঁছিয়ে দাও সময় আঁকতে হলো তারপরে সেখানে এখন করলো ওয়া কাই মাল আর বিল অথবা কোন জায়গায় নির্জনে পেয়ে তার কাছ থেকে টাকা পয়সা যাচ্ছিল চিন্তাই করল চিন্তাই করার পরে দেখলো যে এর কাছে চিন্তা করিল আমাকে তো চেনে দিবে হ্যাঁ প্রশাসনকে যদি বলে দেয় বা গ্রামে গিয়ে যদি আমাকে লোকেরা তখন কি করলো ওকে খুন করে দিল অথবা ব্যবচার করলো ব্যবচার করার পরে দেখলো যে এই মেয়ে তোকে বলে দিবে দিল খুন করে এরকম ঘটনা কিন্তু ঘটছে অনেক ঘটছে জি দেশে তো ঘটছে সৌদি আরবের জুবাইলে এক ছেলে ঘটিয়েছে বধপ্রকৃ ছিল মাদ্রাসার এই ছাত্রীদেরকে পৌঁছাইতো কয়েক বছর আর তারপরে মেয়েটাকে টান দিয়ে গাড়ি বন দিকে নিয়ে চলে গেছে তারপরে দর্শন করেছে দর্শন করার পরে মেয়েটা কাটি করেছে তখন দেখলো যে আমি তো এই কাজ করলাম এখন থেকে বলে দিবি বলে দিলে তো আমার গলা কাটবে হ্যাঁ এই হবে সে হবে তখন মেয়েটা গলা টিপে না এটা হচ্ছে করা ধোকা দিয়ে মেয়ে জানছে আমাকে বাড়ি পৌঁছাচ্ছে ও রাস্তা অত কি চিনে হ্যাঁ ওকে বলছে যে ঠিক এই রাস্তা দিয়ে আজকে গেলাম না এই রাস্তা দিয়ে পৌঁছাবো তোমাকে তার ধন সম্পদ হয়তো চিন্তাই করলো সোমাই এক তোলো খারিবা আকাশ তারপরে দেখলো যে আমার তো আমার সম্পর্কে জানাজানি হয়ে যাবে उदाहरण आजकल बहुत पर प्रेम पर प्रेम लिप्त हो तो चाहना तो, तो प्रेमिक के ची अथच खा स्वमी हाँ बाड़ी तेज से स्वामी বিদেশ থেকে টাকা পাঠাচ্ছে প্রবাসীরা বেশি কিন্তু এই সমস্যায় ভুগছে আল্লাহ যেন হেফাজত করেন তো আর অধিকাংশ পাপি লোকেরাই তারা কারো ইজ্জত নষ্ট করেছে কারো মা বোনের ইজত নষ্ট করেছে ভালো করে যদি আল্লাহ মাল্ল জানে হতে পারে ব্যতিক্রম কারো পরীক্ষা কিন্তু অধিকাংশ লোক জানা এই রকমের বিপদে পড়েছে তারা কারো ইজ্জত অবশ্য নষ্ট করেছে তখন যেমন কর্ম তেমন ফল হয়েছে কামাতা দিন হয়েছে আল্লাহ সেই অপরাধ করেছি যার শাস্তিটা আমি আজকে পেলাম কিন্তু প্রকাশ করতে পারে না রব জানেন আল্লাহ জানছেন যে কি শাস্তিটা হইলো কি জন্য এই লাঞ্ছনাটা হইলো তো অনেক সময় হয় কি মহিলা দেখলো যে এই স্বামীর বাডিতে দখল করতে হবে অথবা টাকা পয়সা আমি তো সবই করছি তারপর খই ক্ষতি করতে পারে সুতরাং একেই সাফ করে দাও ছুটি গেছে ঘুমিয়ে আছে আর এই অবস্থায় খুন করে দিল হচ্ছে না ঘটনা অথবা খুন করিয়ে দিল ওইদিকে কোথাও পাঠিয়েছে আর ওই প্রেমিককে লাগিয়ে দিয়েছে প্রেমিক গন্ডা লাগিয়ে দেশে না সরকার কি করবে হত্যার বদল হত্যা করবে এটা হচ্ছে হাত দান্নাফ করার অধিকার আছে কিন্তু হ্র মাফ করার অধিকার নেই হ্রদের ক্ষেত্রে সুপারিশ হতে সরকারের অধিকার নেই ক্ষমা করে দিবে অনেক সরকার মনে করে যে আমাদের ইচ্ছা না ইচ্ছা নয় যে হই নামে হয়ে গেল রসুলের বুঝা গেছে হয়ে গেল যে রসুর উল্লাহাম কোরাইশ বংশের সম্ভ্রান্ত মহিলারা হাত কাটাবেন চুরি করেছে সেই এটা মাফ করা হবে না কিন্তু রসুল্লাহ সাহস করে বলছে কেউ বলতে পারবেন গিয়ে বললে ছেলে আর এরকম ছেলেরা তো আবেগী হয় আর বলতেও পারে সাহস আছে বলার হ্যাঁ তাই না রসুল আল্লাহ এই যে ফাতে মা ধরা খেয়েছে চুরিতে আর হাত কাটার হুকম দিয়েছেন এটা তো করাইসি মেয়ে সবচেয়ে সম্ভ্রান্ত আপনার বংশ আপনি আর কিছু যখন এই সুপারিশ করলেন ওসামা রাজি আল্লাহ এত ভালোবাসেন ওসামাকে যেমন হাসান হোসেন কে ভালোবাসেন তেমন ওসামাকে ভালোবাসার হারেসর ছেলে পালক পুত্র ইসলাম আসার আগে পালক পুত্র তারপরে ইসলাম এসে যখন সুরে আজ মাধ্যমে পালক পুত্রের বিধানকে রোহিত করা হলো যে পালক পুত্র বলে কিছু নেই সুতরাং এটা নাতি না পোতা নয় এটা বুঝা গেছে তো এমনি ডাকে বলেন সেটা আলাদা করতে কিন্তু জমি ধন সম্পদে ভাগ তারপরে বাপের মতো বাপ মনে করা পরের বাপকে তারপরে ছেলে মনে করা পরের ছেলেকে না ওর বাপের নামে ডাকত আলাদা ও হোম লি আবাহ তার বাপের নাম ধরে জায়েদ বিন হারেসা ছেলে জায়েদ বলো বলি না জাহেদ বিন যুগে মক্কার মুশরিকা মক্কার লোকেরা কি বলতো করে জাহেদবিন মোহাম্মদ বাপের নাম কেউ জানতো না মোহাম্মদ জাহেদিন ছেলে এটা ইসলাম এসে সেটাকে বাতিল ঘোষণা করলো আজকাল যারা ছেলে মেয়ে নিচ্ছে নেওয়ার পরে কাগজপত্র চেঞ্জ করে দিয়েছেন যাই হারাম ওর বাপের পরিচয় থাকতে হবে ঠিক আছে আপনি তার লালন পালন করেন আর তাকে আপনি লিখাপড়া করেন আর যাই করেন আপনার সংসারের কাজে লাগান যা পারবেন তাই করেন কিন্তু তার বাপের পরিচয় থাকতে সুপারিশের এই কথা শুনে রসুল্লা এত রাগান্বিত হইলেন আর বললেন আতাশ ফিল্লাধানের সুপারিশ করার জন্য যদি এই ফাতেমা নয় মহাম্মাতে যদি চুরি করতো লাকাত তারও হাত কেটে নিত দণ্ডবিধানের ক্ষেত্রে চলবে না এ অধিকার যে ব্যক্তি ধোকা দিয়ে এরকম হত্যা করবে তাকে হত্যা করা আল্লাহর বিধান যা সরকারকে নাফেজ করা বাস্তবায়ন করা ফরজি সরকার এখতিহার না যে তোমাদের নয় অধিকার নেই হ্যাঁ এই পরিবারের লোকের অধিকার নেই আমি যেহেতু সরকার না না তোমার অধিকার নেই এটা আল্লাহর অধিকার হাক্লা আল্লাহর হুকুম দণ্ডবিধান বাস্তবায়ন করা লা জানা দায়মা স্থায়ী যে ফতুয়া কমিটি সৌদি আরবের রিয়াজির এই কাউন্সিল তাদের ফ্যাস শোনাচ্ছেন আন্নাল কাতলা কাতলা দিয়ে প্র নিহত হয়েছে তার পরিবারের মাফ করার অধিকার থাকতো বা দিয়ে নেওয়ার অধিকার থাকতো দিয়ে নেব না এমনি মাফ করে দিলাম নিজেরই লোক আমাদের দেশে হয় কি দু চার পাঁচ বছর পরে মিলে যায় ধুমধাম খাওয়া দাওয়া চলছে তারপর যদি এক দুই বছরও জেল হয় জেল হয়ে গেল হাইরি আহা আহা করা শুরু করলো এত বড় অপরাধী কোন আর ওকে দুই বছর পাঁচ বছর জেল হচ্ছে ওর উপর হাই হাই করতে লাগছে লোকে কত যে মায়া তার উপর হয়ে গেল ভুলে গেছে আরো জুলাই দশ বছর পরে সাথে যখন গ্রামের সবাই শহরের সবাই বংশধর সকলে চায় যে খুনি শাস্তি হোক খুনিকে খুন করা হোক দু চার দশ দিনের মধ্যে যদি সবাই চাইবে সবাই চাইবে কারণ ঘটনা তাজা হয়ে আছে এত বড় অপরাধ করেছে ধোকাতে যদি হত্যা করে তো হানাফি শাফি হামবেলি এবং জাহিরি জাহিরি এরাটা একটা মজাব আছে এমাম দাউদ জাহিরি মজাবের এমাম পঞ্চম মজাব তাহলে চার মজাব আল্লাহর কোন নাজেল করা নয় এগুলো যুগের আবর্তন বিবর্তনে পয়দা হয়েছে আর যুগের আবর্তন বিবর্তনে কোরআন সন্ন্যার দিকে ফিরে আসলে এগুলি রাস পেয়ে যেতে হবে জরুরি না এগুলো ফরজ কেউ করেনি আল্লাহ ফরজ করেনি রসগুলো ফরজ করেনা এই মজাহের অলামারুজেবল কাতল কে শাসান কাইম তারা বলছেন যে কাতলাল জানি হাদ এটা হদ স্বরূপ হদস্বরূপ হত্যা করা হবে যদি ধোকা দিয়ে কাউকে হত্যা করে তাহলে ফয়াত দেশের শাসক তার বাস্তবায়ন করবে বা শাসকের আদালত ওয়ালায় তাতে তার ক্ষমা হবে না লা সুলতান ওয়ালা নিজের শাসকও মাফ করতে না আর যে কোন হয়েছে তার আত্মীয় স্বজন মাফ করতে পারবেনা এই ছিল মাসাল্লাহ আর একটি হাদিস আছে শেষ করে দি তিনি বলেন রসুল বলেন মান কোতের আল্লাহ কাতিলুন কারো যদি আপন জনকে হত্যা করা হয় বাদামকাল আমার এই বক্তব্যের পরে মানে এই হাদিস এই কথাটি বলার পরে যেই ব্যক্তি নিহত হয়েছে যাকে হত্যা করা হয়েছে তার পরিবারের লোকেরা চবলম্বন করবি তাদের দুটো এখতিয়ার রয়েছে দুটো চয়েস রয়েছে আজকাল অপশন বলছে বাংলায় অপশনকে কি বলবেন হ্যাঁ ইংরেজিতে সহজ হয়ে গেছে আজকে হ্যাঁ এটা নেন না হয় এটা নেন কিন্তু শব্দ এর জন্য বিকল্প তো এইখানে ফিট হবে না দুটো বিকল্প রয়েছে না একটার বিকল্প আর একটা হয় কিন্তু অনেক সময় শব্দ পাওয়া যায় না এক ভাষাতে একটা শব্দ আছে আর এক ভাষাতে কিন্তু ওর প্রতি শব্দ নেই তখন ওটাকে ব্যাখ্যা করে রাবারের মতো বাড়িয়ে বুঝাইতে হয়েছে কথা বোঝা গেছে হ্যাঁ দুটো স্বাধীন দুটো স্বাধীনতা এটাও করতে পারে এটাও করতে পারে আমি যে যেসব বাংলা খুঁজে পাই না আপনাদের কাছ থেকে হেল্প নেওয়ার চেষ্টা করি কিন্তু অপশন মানে খেয়ার আরবি টার্ম হচ্ছে খেয়ার হ্যাঁ যে খেয়ার এত বলা হয়েছে খেয়ার কম্পিউটারে যখন খুলবেন যদি আরবিক মিডিয়াম কম্পিউটার করেন তো দেখবেন খেয়ার মানে অপশন আর যদি ইংলিশ হ্যাঁ দুই পছন্দ মানে দুটোর করো তারপর কফিল আপনাকে হ্যাঁ সুযোগ একটু কাছে আপনার কাছে তারপর খুব ফিট হয় না সুইটেবল না হ্যাঁ বিকল্প চলে না অনেক সময় চলে না আপনার কাছে দুটা হইলো আর একটা হচ্ছে যে তুমি আমার কাছে এই বেতনে চাকরি করলে করো না হলে করিও না আর একটা হচ্ছে যে তুমি রিলিজ নিয়ে নাও কত অপশন হ্যাঁ তো ঠিক নবী কেন বলছেন যে আমার এই বক্তব্য শোনার পরে কারো যদি আপন জনকে খুন করা হয় তাহলে সেই নিহত ব্যক্তির পরিবারের লোকেরা দুটো চুক হ্যাঁ দুটো অপশন এর একটা নিক ইম্মিয়া খজুল আকলা হয় তারা দিয়ে নিয়ে নিক দিয়ে দিয়ে নিয়ে নিক নিয়ে নাও ক্ষতিপূরণ নিয়ে নাও ঠিক আছে আমাদের লোককে খুন করা হয়েছে একশো উঠ একশো কিন্তু সেটা যদি মনে করে আমরা একশো দাও দাওদ এবং বর্ণনা করেছেন এ হাদিসের মূল বক্তব্যটি শাহি হেন সাহি বোখারিতে মুসলিমের রয়েছে আবুহ রাজিয়া আল্লাহ তালানো থেকে শব্দের ভিন্নতার সাথে এই হাদিস থেকে যা জানতে পারলাম সেটা হচ্ছে স্পষ্ট যে ইচ্ছাকৃত যদি কাউকে খুন করে কোন ব্যক্তি তাহলে যাকে খুন করা হয়েছে তার আত্মীয় স্বজনের সামনে দুটো রাস্তা আছে দুটার একটা নিতে পারে হয় আল কাওয়াদ কে শাস নেবে আবি দিয়া অথবা দিয়া ফাই ও খাইয়ার ওয়ালিউদ্দাম ভাইহমা যে রক্তের যারা দাবিদার খুনের দাবিদার যা আমাদের আত্মীয় খুন করা হয়েছে তারা দুটোর একটা চয়সা ইসা যদি চাইজ মাফ করবে সেটা আমরা ভাই তোমার টাকা পয়সা দরকার হয়ে গেছে লোক তো আমাদের মারা গেছে আর আমরা কেসাশ চাই না মাফ করে দিলাম মাফ হবে निहत व्यक्तिर आत्मयरा स्वेच्छा क्षमा करते খুনের বদল খুন না করে আপনার রক্তপণ নিয়ে মাফ করে দেন কাউকে যদি ক্ষমা করা হয় তার ভাইয়ের পক্ষ থেকে সদ ব্যবহারের সাথে অনুসরণ করবে ও আদাউন এলে যদি পরিশোধ করা তলব করা যা আমাদেরকে এত টাকা করো সেটা সুন্দরভাবে আদায় করে দেবে এই ছিল কোরআনিকের আয়াত আর এর মাধ্যমে আমাদের এই বিষয়টি শেষ হল ওসালাম যে ধারালো অস্ত্র আছে এমনি খালি হাতে মারামারি করছে সেটা আলাদা কথা আর আপনি ধরে একজনকে ধরে বসে আছেন আর ও আরেকজন ছুটে আছে দুজন ধরেন তাহলে আর না হলে আপনি একজনকে ধরে করলেন অপরাধ করলেন অপরোধ করলেন দেখা জিজ্ঞেস করছেন আমাদের ভাইরা শোনেন সেটা হচ্ছে যে আমাদের ভারত বাংলাদেশ পাকিস্তানে কিছু পারিবারিক সামাজিক আছে ইসলাম বিরোধী কিছু কথা আছে বা আচার আচরণ আছে তার মধ্যে একটি হচ্ছে যে দাদা বা নানা নাতি নাতিনদের সাথে পতিনদের সাথে ঠাট্টা মজাক করে এমনকি স্বামী স্ত্রীর মতো করে হ্যাঁ তুই বিয়ে করবি हाँ तुके तक देखे खूब भलो लागे मेरे मत एके बारे समान समान ऐल मेरा नातरा नातरा हम ऐले मेर मत ओरकम पोता न নানির সাথে বা দাদির সাথে মোমা হয় বাপের মা এগুলি হচ্ছে মা ও মাহাতুকু হর রেমাতকুম যে আয়া তুলেছে তোমাদের মাদেরকে তোমাদের জন্য হারাম করা হয়েছে মা দের নিজের মা মা মায়ের মা মায়ের নানি বাপের মা বাপের দাদি বাপের দাদির মা সবগুলি একই রকম মা মায়ের সমতুল্য সমতুল্য বললে হালকা হয় আমাদের সমাজে মাই আসলে হারাম হওয়ার দিক থেকে মায়ের মতো দাদি মা যেমন হারাম তেমনি দাদি হারাম মা যেমন হারাম তেমনি নানি হারাম ওইরকমই যেমন নিজের মেয়েরা হারাম ঠিক তেমন মেয়ের মেয়েরা হারাম ছেলের মেয়ের হারাম সুতরাং এইরকম কাবিরা গুন এরা মানুষ সমাজের যার ফলে তাদের মূর্খতার কারণে সংস্কারগুলি রয়েছে পারিবারিক মূর্খতা এই মূর্খতা দূর হবে এলমের মাধ্যমে কোরআনে মাহাদিসের চর্চার মাধ্যমে তাদেরকে এইগুলো শিখান আল্লাহ যেন তাদেরকে হেদায়ত দান করেন ওই যে বললাম যে ইমানের আব্দুল্লাহ যখন মুসলমান হইল তখন ভিতরে ঢুকল ঢুকার পরে আলীর নাম দিয়ে কিছু এই বদাখিদের ধীরে ঢুকে লাগলো যে আলী সাধারণ মানুষ না আলীর মধ্যে খোদাই ক্ষমতা আছে হ্যাঁ আলীকে শেষদা করলে আল্লাহকে পাওয়া যায় এইভাবে ধর্মকে ধ্বংস করল নবী পরিবার হচ্ছে একবার নিষ্পাপ হ্যাঁ মাসুম তাদের ভুল হতে পারে না আর তারপরে विद्वेश शुरू कर लो अन् खलिफाइचे एरा जुलूम करबीर वंश नबीर जख चाचा तो भाई नबीर जामा तो से खलीफ हम ओरा क्यों एग्लो ओ युदी ढुकी मगज बुजन ना भाई जीमरा